চতুর্থ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঘোষের বাটিতে শুভাগমন বৈষ্ণবকে শিক্ষা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন রাত্রি দশটা হইবে বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় আছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আছেন সঙ্গে রামলাল মাস্টার আর দু একটি ভক্ত বৃহৎ চকমিলানো বৈঠকখানা বাড়ি দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্বদিকে আবার উত্তরাশ্য হইয়া অনেকটা আসিয়া অন্তপুরের দিকে যাইতে হয় ওইদিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে ঠাকুরকে উত্তর একটি ঘরে বসানো হইল এখনও ভাবস্থ বাটির যে ভক্তটি তাঁহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আশিয়া অভ্যর্থনা করিলেন তিনি বৈষ্ণব অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরি নামের ঝুলি লোকটি প্রাচীন তিনি খেলাধোষের সম্বন্ধী তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন ঠাকুর এবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না ঈশ্বর এক এক বই দুই নাই তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে কেউ বলে গড কেউ বলে আল্লাহ কেউ বলে কৃষ্ণ কেউ বলে শিব কেউ বলে ব্রহ্ম যেমন পুকুরে জল আছে এক ঘাটে লোক বলছে জল আরেক ঘাটে লোক বলছে ওয়াটার আরেক ঘাটে লোক বলছে পানি হিন্দু বলছে জল খ্রিস্টান বলছে ওয়াটার মুসলমান বলছে পানি কিন্তু বস্তু এক মত পথ এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায় যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সংগমে মিলিত হয় বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচিদানন্দ বেদে সচিদানন্দ ব্রহ্ম পুরাণেও সচিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি তন্ত্রেও সচিদানন্দ শিব সচ্চিদানন্দ ব্রহ্ম সচিদানন্দ কৃষ্ণ সচিদানন্দ শিব সকলে চুপ করিয়া আছেন বৈষ্ণব ভক্ত বললেন মহাশয় ঈশ্বরকে ভাববই বা কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন এই বোধ যদি থাকে তাহলে জীবন মুক্ত কিন্তু সকলের এটি বিশ্বাস নাই কেবল মুখে বলে ঈশ্বর আছেন তার ইচ্ছা এ সমস্ত হচ্ছে বিষয়রা শুনে রাখে বিশ্বাস করে না বিষয়ীর ঈশ্বর কেমন জান খুঁড়ি জেঠির কোঁদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন সবাই কি তাকে ধরতে পারে। তিনি ভালো লোক করেছেন মন্দলোক করেছেন ভক্ত করেছে। নভক্ত করেছেন বিশ্বাসী করেছেন অবিশ্বাসী করেছেন তার লীলার ভিতর সব বিচিত্রতা তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ কোনখানে কম প্রকাশ সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ আবার ভক্তদের ভিতর থাক থাক আছে উত্তম ভক্ত মধ্যম ভক্ত অধম ভক্ত গীতাতে এসব আছে বৈষ্ণব ভক্ত বলিলেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ বলিলেন অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ তিনি মায়া জীব জগৎ সব হয়েছেন তিনি ছাড়া আর কিছু নাই বৈষ্ণব ভক্ত বলিলেন এরূপ অবস্থা কি কারো হয় শ্রীরামকৃষ্ণ বললেন তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না কিন্তু দর্শন করেছে কি না তার লক্ষণ আছে কখনো সে উন্মাদবধ হাসে কাঁদে নাচে গায় কখনও বা বালকবধ পাঁচ বছরের বালকের অবস্থা সরল উদার অহংকার নাই কোনো জিনিসে আসক্তি নাই কোনো গুণের বশ নয় সদা আনন্দময় কখনও পিসাচবধ সূচি অসুচি ভেদ বুদ্ধি থাকে না আচার অনাচার এক হয়ে যায় কখনো বা জড়বৎ কি যেন দেখছে তাই কোনরূপ কর্ম করতে পারে না কোনরূপ চেষ্টা করতে পারে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি বলিলেন তুমি আর তোমার এইটি জ্ঞান আমি আর আমার এইটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এইটি জ্ঞান হে ঈশ্বর তোমার সমস্ত দেহ মন গৃহ পরিবার জীব জগৎ এসব তোমার আমার কিছু নয় এইটির নাম জ্ঞান যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায় অতি নিকটে হৃদয় মধ্যে অন্তর্জামী রূপে আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন